সম্মানিত উপস্থিতি আমরা সালাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর এখন যে বিষয়ে আলোচনা কর্মী মাসবুক সম্পর্কে মাসবুক এ লাগে ওই ব্যক্তি যেই ব্যক্তি নামাজে নামাজ না তাই হয়তো এক রাখাত মিস করছেন অথবা দুই রাখাত মিস করছেন মানে তাই কিছু অংশ সালাদ কিছু অংশ মিস করছেন তানটা হয় মাসবুক মাসবুকেও যখন কিতা করবা নামাজের মাঝে থাকবা ইমামে সুন্দরভাবে সঠিকভাবে দুই দিকে সালাম ফিরানির ফলে ওই লাগে মাসবুকের উচিত দাঁড়াইয়া তারপর তার যে নামাজের যে অংশ করছেন সেটা ফুরা কর্তা কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে ইমামে একদিকে সালাম ফিরানির বাদেও তাই খাড়াই যান অথচ ইমামে দুই দিকে সালাম ফিরানির পরে তারপরে মাসবুক দ্বির ভাবে দাঁড়াইবা দাঁড়াইয়া তার বাকিগুলা তাই ফুরা করবা আল্লা সুখানা তালা আমাদের আহ তীর স্থিরতার সাথে সলাাতদা হরার তফিকদান হুকল নবীন মোহাম্মাল ওসবাবি ওসসালাম